রেয়াদুস আলহিনের দর্শ আপনাদের সামনে সামনে উপস্থাপন করব আজকের আলোচনার বিষয় আল্লাহ রব্বুল আলমী ও ইকিন বিশ্বাস এবং ভরসার অধ্যায় থেকে যে হাদিসগুলি ইমাম নবাব রাহিমাহ এ অধ্যায় নিয়ে এসেছেন কিছু আলোচনা পূর্বে হয়েছে আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সে হাদিসটি হল আনহুহ তিনি সঙ্গে নাজদের দিকে একটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন ফালাম্মা কফালা রসুরুল্লাহি সাল্লাম কফলাম যে আল্লাহ নবী সাল সাল্লাম এবং তাদের সাথে সকল মুজাহিদিন যখন ফিরে আসতেছিলেন ফত হুমফি ওয়া দিন কথির ওয়া বলছেন এমন একটি জায়গায় আমরা উপস্থিত হলাম যে জায়গাটি ছিল অত্যন্ত কাঁটাওয়ালা গাছ দিয়ে ভরা একটি উপত্যকায় আমরা অবতীর্ণ করলাম রসুল্লাহ সাল্লাম তিনিও ওই জায়গায় অবতরণ করলেন ওয়াতাফার রকান্নাস ইস্তাফুল্ল উনার বিশ্বাজারাতি এবং প্রত্যেক মানুষই তারা কোনো একটি গাছের ছায়ার নিচে তারা বিশ্রাম করা শুরু করল আর রসুল সাল্লা সাল্লাম বাবলা গাছের নিচে উনি বিশ্রাম নাম শুরু করলেন ফাআল্লা বিহা সাইফাহু এবং উনি ওনার তরবারিটি গাছে লটকিয়ে রেখে উনি ঘুম পারলেন শুয়ে পড়লেন رسول رسول رسول اللہ هذا کردین گرامی اور বলছেন এই ব্যক্তিটি আমার তরবারি নিয়ে আমার উপরে দাঁড়িয়ে আছেন এবং আমার উপর না কাজতু ওদিহি সালতান ঘুম থেকে চোখ খুলে দেখি জাগ্রত হয়ে দেখি যে এই বেদুইনের হাতে একটি উলঙ্গ তলোয়ার কাল এবং সেই বেদুইন বলছে আপনাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে আল্লাহ একজন বেদুই তার হাতে তরবারি নিয়ে ওনাকে এখন বাঁচানোর মালিক এবং তাকে মৃত্যুর মালিক আমি আমার হাতে তরবারি আছে বলছেন মাই ইম নাও কামিনী আপনাকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে কন্ততু রসুল বলছেন আমি বললাম আহ আমাকে আল্লাহ বাঁচাবেন তিন বার হল উনি বলছেন আল্লাহ আমাকে না এবং উনি বসে পড়লেন মুসলিম এবং বুখারি এ হাদিসটি কি নিয়ে এসেছেন অন্য একটি রেওয়ায়তে আরেকটু বিস্তারিত আছে সেটা হলেই এই ব্যক্তি যখন আল্লাহ রসুল সাহাকে তরবারি তাক করে যখন তাকে জিজ্ঞাস করলো নি আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে তো আল্লাহ রসুল যখন বলেছেন আল্লাহ আল্লাহ শব্দ শোনার সাথে সাথে আল্লাহ রসুল তর তুলে নিলেন তুলে নেওয়ার পর তিনি বললেন যে এখন তুমি বলো যে তোমাকে এখন কে রক্ষা করবে আল্লাহ আকবর আল্লাহ রসুল সাহায্য যখন কথা বললেন ওই বেদুইন বলল আপনি उत्तम तलवारधारी हन आपने उतम तलवारधारी हिस अर्थात अपनी तलबाड़ी उत्तम भाव धरें तर अर्थ हमें हत्या करें ठीक है हत्या करबना तब तुम सी दल्ला सारा महबुद नहीं कल आल्ला से बेदीन बोलना बोलतेमा पड़ब ना दिन ग्रहण करबना তবে আমি একটা চাই সেটা হলেই আমি কোনোদিন আপনার সঙ্গে ঝগড়া করব না এবং আপনার বিরুদ্ধে যারা হাতিয়ার উঠাবে আপনার প্রতিপক্ষদের সাথে আমি কোনোদিন আপনার বিরুদ্ধে আমি তাদেরকে সহযোগিতাও করব না আল্লাহ নবী সাহা তাকে ছেড়ে দিলেন এবং সে চলে গেল ওখান থেকে সাথীদের কাছে বলল আমি আজকে যেই ব্যক্তির কাছ থেকে ফিরে আসলাম খাই তিনি হলো এই পৃথিবীর সকল মানুষের চাইতে উত্তম সুবাহ আল্লাহ কেমন আখ্লাখ ছিল নবী রসুল্লাহ সাল্লামের যে যিনি এমন একজন ব্যক্তি যে ওনাকে হত্যার জন্য তরবারে উঠেছেন এবং যখন উনি হত্যার জন্য ক্ষমতাও পেয়েছেন তারপরেও তাকে দয়া করে ছেড়ে দিলেন এবং তাকে ক্যালেমার দাওয়াত দিলেন সেটাও গ্রহণ করল না তো এখানে এই হাদিসটা ইমাম নবাবি রাহিম ইকিন এবং ভরসার অধ্যায় নিয়ে এসছেন যে আল্লাহ রসুলাম ওনার সামনে একজন ব্যক্তি অলঙ্গ তরবারি নিয়ে ওনাকে তলবাড়ি ইশারা করে ওনাকে जख जानर झुमकी दिए तक अल्लाह रसुलरबार भय करें आल्ला हत्या कर तबीचे तो ये हल मोम सिफात हाँ यो रसुल्लम आदर्श जनारा दुनिया शक्ति के भय पान ना इनारा मन करें আল্লাহ রব্বুল আলামিন আমার কাউকে কেহ উপকার করানোর চেষ্টা করে তাহলে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তার তাক দিলে দেখে রেখেছে ঠিক তেমনি এর ক্ষতিটাও এমনই যে সকল দুনিয়ার শক্তি একত্রিত হয়ে কাউকে ক্ষতি করতে পারবে না তবে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তার তা দিলে রেখেছে এটাই একটা মোমিনের বিশ্বাস হওয়া দরকার আল্লাহ রব আলিনের উপর একজন ব্যক্তি ইচ্ছা করলেই সবকিছু করতে পারে তা নয় আল্লাহ যখন মানুষকে হেফাজত করবেন তখন এমনি ভাব আল্লাহ তালা তাকে বিভিন্ন ওসিলা দিয়ে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এ বিষয়ে পরের হাদিস যেটি সেটি হলো রবি আল্লাহকাল الله الله الله الله على আমি আল্লাহ রসুল হক ভরসা করো কেমন যেমন ভরসা করা তার হক যতটুকু ভরসা করা উচিত আল্লাহ যত ভরসা করা উচিত তাহলে আল্লাহ তোমাদেরকেও তেমনি ভাবে রিজিক দিবেন যেমনি ভাবে আল্লাহ তালা পশু পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন তাগদু কদু হেমা আসন ও সকাল বেলায় তারা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যা বেলায় তারা পেট ভরে তাদের বাড়িতে ফিরে আসে তো আল্লাহ রসুল বলছেন তোমার এবং ভরসা হয় যে আল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ রব আলমিন বলেছেন ওমা মিন দিন আল্লাহা দুনিয়ায় যত চতুষ্দ জন্তু আছে আল্লাহরিসা আল্লাহ আল্লা তার নিজের উপর দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ বলছেন মানুষেরা আমার যে এবাদত করবে আমি তাদের কাছ থেকে রিজিক না। আমি এটাও চাই না যে তারা আমাকে কোনো কিছু খাওয়াবে তাহলে আল্লাহ তালা তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি একটি সিফাতি নাম রাজাক অর্থাৎ রিজিক প্রদানকারী সম্মানিত শ্রোতা মন্ডলী এখন একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার আপনাদের কাছে এবং তাবাকুল আল্লাহ রব আলিনের উপর ভরসা এবং বিশ্বাস সম্পর্কিত হাদিস ইমাম নবী রাহম ওনার কিতাবুস আলহিন যে আলোচনা নিয়ে এই হাদিস নিয়ে আপনার সামনে আলোচনা করছিলাম তো যে হাদিস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর পরিপূর্ণ আল্লাহ তালা তার পশু পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন তো আমি বলছিলাম যে রিজিকের দায়িত্ব আল্লাহরবুল আলমিনের উপর তিনি হলো ইন্দর রাজাক নিশ্চয় তিনি রিজিক দাতা মানুষ যদি আল্লাহ রব আলিনের প্রতি পরিপূর্ণ ভরসা রাখেন করবে আল্লাহ তালা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওয়া সুর মিন হাইসুলিব এবং তার জন্য রিজিকের পথ এমন ভাবে বের করবেন মিন হাইসুলিব সে নিজে কল্পনাও করতে পারবে না যে এই রিজিকটা কোথা থেকে এসেছে জি আমি বলছিলাম যে আল্লাহ যদি আল্লাহর যদি ভরসা করেন আল্লাহ ব্যবস্থা করে দেন যেমন আল্লাহ মারিয়াম সালাম কে উনি এই পৃথিবীতে আল্লাহাক আসমান থেকে রিজিক পাঠিয়ে দিয়েছেন জাকারিয়া আলাই সালাম যখন ওনার মেহরাবে উপস্থিত হয়েছিলেন তখন দেখলেন যে ওনার কাছে অনেক অনেক রকম বেমৌসুম ফল ফালাম্মা দখলা আলাইহা কোনো ফিরিজও ছিল না যে সেটাকে সংরক্ষণ রাখা যায় তো তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আইনা আলাকিহা এই মৌসুমে এই সময় তোমার কাছে রিজিকটা কোথা থেকে আসলো তখন সে বললো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষ যদি আল্লাহর উপর ভরসা রাখে তাহলে আল্লাহ আল্লাহ সেই আল্লাহর ভরসা করতে বলেছেন যখন তুমি সলাৎ আদায় করে নিবে তখন তুমি জমিনে বিচরণ করো দুনিয়ায় তুমি বের হয়ে যাও জমিনে বের হয়ে যাও এবং আল্লাহ এবং আমরা আবু আবহমতিক এবং যখন বের হই তখন আমরা কি দোয়া পড়ি আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে তোমার অনগ্রহ কামনা করছি তার অর্থ আয় আল্লাহ আমি সলাত আদাই করেছি আমি এখন আমার হচ্ছি আল্লাহ করে দাও তো যাব এবং আমি ফলাফল এবং এর বরকত এটা তখনই আসবে যখন নাকি আল্লাহ তালা তিনি নিজে আমাকে দান করবেন তো এর পরের যেটা হাদিস বোখারি এবং মুসলিম রাহিমাহুল্লাহ ওনাদের কিতাবে হাদিসটি নিয়ে এসেছেন তিনি বলেন্লা রসুল বলেছেন যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় আসবে তখন তুমি এই দোয়াটি পড়বে দোয়াটি কি আল্লাহ আয় আল্লাহ আমি আমার নফস আমার জানকে তোমার নিকটমিত করলাম তোমার কাছে এবং আমার পিঠিয়ে দিয়ে দিয়েছি আপনার দিকে রান ভয়ে এবং আসানি লা আল্লা রসুল বললেন যে এই দোয়াটি যদি কোন ব্যক্তি ঘুমানোর পূর্বে যদি এই দোয়াটি পরে কেউ শুইতে পারে এবং সেই রাত্রেই যদি সে মারা যায় তাহলে বলেছেন মিত্তা আল আল তাহলে তোমার মৃত্যুটি হবে ইসলামের উপরে আসবাহতা আসবাহতা খায়রান আর তুমি যদি মৃত্যুবরণ না করো বরং এই দোয়া পড়ে যখন শুভে এবং সকাল যখন করবে তুমি তখন তোমার সকালটা হবে অত্যন্ত উত্তম এবং ভালো কাজের উপরে তো এটি একটি দোয়া যেটা আমরা মুখস্থ করে এটা আমরা নিয়মিত ঘুমানোর পূর্বে আমরা পড়তে পারি তো এখানে আল্লাহ রসুল এর ফজিলত এই জন্য বর্ণনা করেছেন এবং এই দোয়ার ভিতরে যেটা আমরা অনুবাদে বিষয় আপনার উপর সুপর করলাম আপনার উপরে আমি ভরসা করে দিলাম মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা করেন তাহলে আল্লাহ তালা ওনাকে দুনিয়া এবং আখেরাতের সকল রকম বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন এবং মুসলিমের আর একটি আল্লাহ রসুল আমাকে বললেন সালাতের জন্য যেভাবে তুমি আলা শক্তি কাল এরপরে তুমি ডান শুয়ে পড়ো এরপরে তুমি এই দোয়াটি পর যে দোয়ার কথা বলছেন তো এই হাদিস থেকে আর আমরা আমল পেলাম সেটা হল যে সোয়ার পূর্বে অজু করে ঘুমানো এটা সুন্নত আল্লাহ নবী নিজেও করে ঘুমাতেন ডান কাতে হ্যাঁ এবং নিজের চলের উপর ডান হাতের টেক লাগিয়ে ডান কাতে শোয়া এটা হলো সুন্নত প্রথম খালিফা আবু বক্কর সিদ্দিক আনহু তিনি বলেন যে আমি মশের পা দেখতে পেলাম তো এই ঘটনাটি কখন যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে হিজরত করতে যাচ্ছিলেন তো উনি হিজরত করার উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক রাজুকে সাথে নিয়ে উনি মদিনার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিলেন এবং পথে জাবাল উত্তাউর টাউর নামী পাহাড় যেটি আছে উনি সেই পাহাড়ের একেবারে উচ্চ স্থানে উনি সেখানে যা বিশ্রাম নিচ্ছিলেন যখন সেই মুসরিকিনরা সকালে যখন আল্লাহ রসুল সালামকে বের হতে না দেখে ঘরে যখন ঢুকলেন তারপর দেখলেন যে উনি বাড়িতে নেই বরং ওনার স্থানে শুয়ে আছেন আলী রাজি তখন ওনারা খোঁজার জন্য আশ্রয় নিয়েছেন তার মুখ পর্যন্ত এরা পৌঁছে গিয়েছে এবং আবু বকু বলছেন নজর তু ইলা আকদামিল মুশরিক আমরা সেই গুহার ভিতর থেকে মুশরিকদের পা আমরা দেখতে পাচ্ছিলাম অনাহ আর আমরা গুহার ভিতরে আছি আর তারা মাথার উপর দাঁড়িয়ে আছে তারা করতে চায় আল্লাহ তারা যদি কেহ পায়ের নিচে দি যদি তারা একটু তাকিয়ে দেখে না তাহলে তারা আমাদেরকে দেখতে পাব তারা যদি তাদের পায়ের দিকে চোখটিকে নিচে করে একটু যদি তাকায় তাহলে আমাদেরকে তারা দেখে ফেলে দিবে এদেরকেও দেখে ফেলে দিবে এম তো অবস্থায় আবু বকর সিদ্ধি আল্লাহ তালা যখন আশঙ্কাবোধ করলেন ভয় যখন করলেন দেখো তখন আল্লাহ রসুলাম কি বলছেন আবু তুমি কি ধারণা করতে পারো ওই দুই ঝন সম্পর্কে যে দুইজনের সাথে আল্লাহ আছেন যে আমরা দুজন আছি তা নয় আমাদের সাথে আমাদের মহাশ্রষ্টা আল্লাহ রব্বুর আলামিন। তিনি আমাদের সাথে আছেন আমাদের সবকিছু উনি পর্যবেক্ষণ করছেন উনি দেখছেন এবং এদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য তিনি যথেষ্ট সুবাহ আল্লাহ মানুষ যখন আল্লাহ রব আলীন এর উপর ভরসা করে ফিরে দেয় তখন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে তারা সেখানে মন্তব্য করছে যে মনে হয় এর ভিতরে আছে আল্লাহ তালা তাদের তাদেরকে ওখান থেকে ফিরে দিয়েছে এবং এনারা যখন আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ তালা তাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত করেছেন এটাই হলো মোমিনদের গুণ হওয়া উচিত এটাই হলো মোমিনদের আচরণ হওয়া উচিত বিশ্বাস হওয়া উচিত যে আল্লাহ উনি এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী উনি ওনার হাতে সবকিছু করলে বড় বড় মুসিবত থেকে ক্ষতি ছাড়াই মানুষদেরকে হেফাজত করে আজকের মতো আলোচনা এই শেষ করছি পরবর্তী আলোচনা শোনার জন্য আন্তরিক আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ দাওয়ানা রবিলমিন ওসালামুম ওরি